আসসালামাইকুম ওরি আলহামদুলিল্লাহ ওসহাবিহি আজমাইন আত শ্রোতা ও দর্শক মুন্ডলী আমরা ইমাম নবাবী রহমা প্রণীত কিতাবহিন থেকে ধারাবাহিকতার সাথে আলোচনা আমরা শুনে আসছি পূর্বের দর্শে আমরা যে বিষয়ে আলোচনা করে আসছিলাম সেটি ছিল ওজুর ফজিরত সম্পর্কিত হাদিস তো ওজুর ফজিরত সম্পর্কে আমরা জানতে পেরেছি যে আল্লাহ নবী ইসাল্লাম বলেছেন যে অজু করলে কেয়ামতের দিন ওই অংশটুকু প্রজ্জ্বলিত হবে চমকিতে থাকবে যে চমকানো দেখে আল্লাহ নবী ইসালাম তার অম্মতি বলে উনি চিনবেন তাহলে এখানে আমাদের বুঝতে হবে আমরা যদি সলাৎ আদায় না করি অজু না করি তাহলে উন্মতি বলে পরিচয় দেওয়ার চিহ্ন থাকবো না সেই দিন এখানে আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হলো এই যে আল্লাহ নবীলাম যখন তার উন্মুতদেরকে এই অজুর চিহ্ন দেখে যখন ওনাদেরকে পানি পান করাবেন হঠাৎ করে ওনার সামনে পার্টিশান দেওয়া হবে ব্যবধান সৃষ্টি করে দেওয়া হবে যে আর নয় তিনি বলবেন আমার উন্মতি বাকি আছে আমি তাদের অজুর চিহ্ন দেখছি এর আমার উন্মতি এই পানি পান করাই তো বলা হবে ফ্না কালা তাদি মা আহ বাদাক হ্যাঁ আর নামাজ পড়েছে অজু করেছে চিহ্ন দেখে বোঝা যাচ্ছে আর আপনার কিন্তু আপনি জানেন না যে দুনিয়া থেকে আপনি চলে আসার পর এরা আপনার দিনের ভিতরে কি ঘটাইছে তা আপনি জানেন না মা এরা দিনের ভিতরে অনেক কিছু নতুন কিছু আবিষ্কার করেছে এটা জঘন্যতম অপরাধ আমি নিজে ইচ্ছায় যেন কিছু না করতে পারি এই জন্য আলাপা কিতাব নাসিল করেছে। রসুল পাঠিয়েছেন বলেছেন যে দেখো রসুল যা করে তাই তুমি করলেই তুমি কামিয়াব খালাস তো সেখানে আমার আর ডানিবামে যাওয়ার দরকার কী বলেন দি পাক রসুল পাঠিয়েছেন এই উদ্দেশ্যে যে আমি যেন তাকে ফলো করে তাকে নমুনা হিসাবে মেনে উনি যা করেছেন সাবায়করাম তাই করেছেন আল্লাহ পাক দুনিয়ায় বলছেন তারা সব জানাতি রাজি আনহুম আনহু মরাজুহান তাদের এই আমলে আল্লাহ রাজি হয়েছেন তারাও রাজি হয়েছে যখন আল্লাহ আল্লাপাক্তাদেরকে জান্নাত দিবেন তাহলে আল্লাহ নবী সালাম আমরা তো শুনে আসলাম আলোচনা যে উনি এক একটা জিনিস কত সূক্ষ্মভাবে আমাদেরকে বলে দিয়েছেন যে এইটার ফজিলত এই এটা এইভাবে করো এটা এইভাবে করো তো এত সুন্দর বাণী থাকতেও নিজের পক্ষ থেকে মন গড়া কোনো কথা বলা শরীয়তে অথবা কোনো আমল করা এটা অনুচিত যারা এই কথা বলবে বা কাজ করবে এমন কাজ যেই কাজ কোরআন এবং হাদিসে নেই আমার ডিগ্রি যতই বড় হোক না কেন আমি যতই বড় আলিম হই না কেন সারা দুনিয়ার মানুষ আমাকে বড় আলিম বলে জানে না কেন শরীয়ত আল্লাহ পাক্তা নবীর উপর করেছেন তার ভিতরে একটু অনিশবেশ করার ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেয়নি সে যতই বড় কেউ হোক না কেন এই জন্য মুসলমানদের জন্য করণীয় কাজ হবে এটা ভালো করে বুঝবেন যে আল্লাহর ওয়াস্তে যে এবাদতটা করবেন সেটা যেন কোরআন হাদিস থেকে সাব্যস্ত এবাদত হয় যাকে বলেন আপনাকে যে ফজিলত বলবে আপনাকে যে আমলের কথা বলবে তাকে বলেন যে আমলটা হাদিস কোরআনে থাকলে করব না থাকলে করব না এখন বর্তমান সমাজে আমি ব্যাখ্যায় যেতে চাচ্ছি না কিন্তু ব্যাখ্যায় যদি যাই তাহলে আপনার এই শরীরের এই পায়ের পাতা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যেখানে হাত দেবো সেখানেই ক্যান্সার সিম্পল একটি উদাহরণ শুধু আপনাকে দিব আর বাকি আমি আলোচনা যাবো না এ বিষয়ে আমাদের দেশে প্রায় অধিকাংশ নামাজ শিক্ষার বই আপনাকে প্রথমে বলা হবে যে নামাজ নিয়ত ছাড়া নামাজ হবে না ভালো কথা বোখারি সবে হাদিস আমরা এই বইয়ের প্রথম হাদিস এটাই আচ্ছা কাকে বলে এটা জানি না এখানে যা ভুল করেছি নিয়ত হুয়া এরাত অন্তরে ইচ্ছা করার নাম হলো নীত তাহলে শরীয়ত বলেছে অন্তরে ইচ্ছা করলে নিয়ত হয়ে যায় আল্লাহ নবী তাই করতেন যে জন্য কোনো নিয়তের শব্দ হাদিসে পাওয়া যায় না তো সেখানে আমি কেন মুখে আবার বলবো নামাই তোয়ান উশালে আর বারাক কবলা জোহরে কেন বলবো আমি এটা আমি রোজা রাখার আগে কেন মুখে বলবো নামায় তোয়ান আসু মাগাদান বাড়াবাড়ি করলে এটাই ক্ষতি যে ক্যামতের দিন আল্লাহ আল্লাপাক পানি ওসি পরবে না বৃদ্ধি করার অধিকার দিলকে তোমাকে আমি তোমার উপর হই পাঠাইছি শরীয়ত দিয়েছি এখন বলবেন সব মানুষ ভুল করতেছে সব হুজুর ভুল করতেছে কেমতের দিন হুজুরের কথাও বলবে না মানুষের কথাও বলবে না বলবে যে দলিল ছিল কিনা সেটা বল। আপনারা দলিল জানেন না আপনার সাধারণ মানুষ কি করবেন বলছেন ফাস আলু আহ্লা দিক্রি ইনকুন্তুবুর যাকে জিজ্ঞেস করো তাকে বলেন যে দলিল সহকারে কথা বলেন সমাজ সোত দর্শক মনুলি আমরা যে হাদিসটা আসলে শুনেছিলাম যে উনি কেয়ামতের দিন হাউজে কাউসারে পানি তার উম্মকে পান করাবেন এবং উম্মুদেরকে চিনবেন অজুর চিহ্ন দেখে তো অজু করলে পরিচয় দেওয়া যাবে ওযু না করলে উম্মতি বলে পরিচয় দেওয়া যাবে না এটা প্রথম কথা দ্বিতীয় বলেছি যে উম্মতি পরিচয় দেওয়ার পরেও পানি নসিব হবে না যদি আমি আমার আকিদাই আমার আমলে কোরআন হাদিস বিরোধী কোনো কাজ যদি আমি করি আল্লাহ বলছেন মান আহাদা সাফি আমার আমার দিনের ভিতরে কেউ এটা গ্রহণ হবে না অগ্রহণযোগ্য এটা বাতিল আসুন সম্পর্কে আরো হাদিস আমাদের সামনে আছে আবু তিনি বলেন বলেছেন আমলের কথা বলবো না যে আমল গুণ যদি করতে পারো আল্লাহ তালা তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবে এবং তোমার গুণাকে মাফ করে দেবে সুবাহ কল বালা তো অপেক্ষায় থাকেন ফজিলতর কথা বলেন আমরা আমল করব বলছেন বালা বলেন কিন্তু তিনি বলেন ইসবাহুল বলছেন পরিপূর্ণভাবে উঁজু করো পরিপূর্ণভাবে উঁজু করো আলাল মাখা রিহি কষ্টের সময় আলাল মাখা কষ্টের সময় কষ্টের সময় কখন হয় হজরের সময় কষ্ট হয় কষ্টের সময় কখন হয় শীতের বেলা কষ্ট হয় উঁজু করতে কষ্ট হয় ঠান্ডা পানি মাসাল্লা আজকাল আধুনিক দেশে গরম পানির ব্যবস্থা আছে সেখানে তো এই কষ্টও নেই এখন তারপরেও কষ্টের সময় শীতের কষ্ট হোক অথবা ধোয়ার সময় কষ্ট হোক সুন্দরভাবে পরিপূর্ণ উজু করা যেটা বললাম তিনবার পর্যন্ত ধোয়া কমসে কম দুইবার অতিরিক্ত তিনবার সুন্দরভাবে ধোয়া এবং সেই জায়গাটাকে একটু কষলে কছলে ধোয়া শীতের সময় চামড়াটা আরো শুকনা থাকে পানি পড়লে পানি ভিতরে যেতে চায় না ভালো করে একটু পরিপূর্ণভাবে ওযু করলে তাহলে অতিরিক্ত স্বভাব আল্লাহ তালা মর্যাদা বৃদ্ধি করে দেন গুনও মাফ করে দেন পকাশরতুল হতা ইলাল মাসাজিদ মসজিদে বেশি বেশি কদম চলে হেঁটে যাওয়া মসজিদে বেশি বেশি কদম ফেলিয়ে হেঁটে যাওয়া অর্থাৎ মসজিদ যদি দূরেও হয় দূরে হেঁটে যেয়ে সলাচাদ করা প্রত্যেক কদমে নেকি লিখবেন প্রত্যেক কদমে আল্লাগুন মাফ করে দেবেন ইন্তজার সলাত বাদাসলাত এক সলাতের পর আর এক সলাতের অপেক্ষা করা এক নামাজের পর আর নামাজের অপেক্ষা করা আসর পড়েছে আবার মাগরীবের অপেক্ষায় বসে আছে। মাগরীব পড়েছে এসার অপেক্ষায় বসে আসে এটা বলে মহাল্লা কাতুন বিমা সাজিদ তার অন্তরটা যেন মসজিদের সাথেই লটকানো আছে ঝুলানো অবস্থায় আছে। বলছেন কেহ যদি এটা করতে পারে ফাজা আলী কুমুর তাহলে এটা তার জন্য রেবাত ফাজা আলী কুমুর রেবাত এটা তার জন্য জিহাদ করার মতো ফজিলত সুন্দরভাবে উজু করা এবং মসজিদে হেঁটে যাওয়া বেশি এবং সালাতের পর আর সলাতে জন্য অপেক্ষা করা এমন মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন তাহলে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে অজুর ফজিলত অজু যদি সুন্দরভাবে করা যায় তাহলে তার দ্বারা গুণাও মাফ হয় আল্লাহ করে রসুলাম বলেছেনমান পবিত্রতা একটি অংশ পবিত্রতা ইমানের একটি অংশ ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছে তিনি বলেন রসুল বলেছেন তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি উজু করবে এবং ভালোভাবে উজু করবে মোবাইল আঁকা মানে ধোয়ার ক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে ধুয়ে উজু করবে সুন্দর সুন্দরভাবে উজু করবে তারপর যদি এই দোয়াটি পরে কি আব্দ এই দোয়া যদি কেউ পরে ফুতিহাত জিয়া আল্লাহ তার জন্য জন্নাতের আটটি দরজা খুলে দেন যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করে মুসলিমের রেওয়ায় সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা ফুজুর ফজুয়ের সম্পর্কে আলোচনা শুনে আসতেছিলাম এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনার সামনে উপস্থিত হবো ইনশাআ আল্লাহ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 माला जार कारण बंदा होते महान आल्लर प्रिय अनुष्ठान जो आदर्श मुसलिम বর্জনীয় প্রতি সোমবার সম্প্রচার আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় সংরক্ষণের শর্ত হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা जार कारण इसलम सारा विश्व जनप्रिय होसलमर मौलिक ज्ञान प्रति शनिवार रत साढ़े आठ टुन सम्प्रचार सकाल सारे देशे पीस टी डायग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 আল্লাহামিল্লা সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা পরিদ আছে সে বিষয়ে আমরা আলোচনা শুনে আসতেছিলাম এবং সর্বশেষ যে হাদিসটা আমরা শুনেছি আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি অজুর সুন্দরভাবে করার পর অজুর শেষে যদি এই দোয়াটি পরে আসাদু আল্লাহ ইহাদাহ আসাদু আহ মুহদুল আল্লাহ তারা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেন তাহলে ছোট্ট একটি দোয়া যেটা শিখতে আমাদের মনে হয় কয়েক মিনিটের ব্যাপার অথচ আমরা সলা চাঁদাই করি আমরা অজুও করি কিন্তু এই অজু শুরুতে অনেকে বিশ মিল্লাও পড়ি না আর অজুর শেষে কোনো সময় এই দোয়া আমরা পড়ি না তাহলে আজকে যারা আমরা যেই সকল শ্রোতা দর্শক আমরা আজকে এই হাদিসটি শুনলাম তাহলে এই ছোট্ট একটি দোয়া আমরা যদি মুখস্থ করতে পারি এবং প্রত্যেক অজুর পর যদি আমরা পড়তে পারি আল্লাপাক আমাদের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন। তো আমাদের প্রত্যেকের ভিতরে এই বিষয়ে একটা আশা তাদের ভিতরে আকাঙ্ক্ষা সৃষ্টি হওয়া দরকার যে এই ছোট্ট দোয়া আমরা কেন মুখস্থ করব না আমরা তো সদাৎ পড়ি অজুও করি তাহলে এই একটি দোয়া শিখলে তো আল্লাপাক আমাদেরকে আরও বেশি মর্যাদা দিবেন তার একটা জিনিস সেটা হলেই অনেকেই বয়ে লেখেছেন যে এই দোয়া যখন পড়বে তখন আসমানের দিকে স্বার করবে আসাদু আল্লাহ ইহো আসাদু আল্লাহ তো এইটার দরকার নেই যেহেতু এই হাদিসে সেটা নাই। এতটুকু আছে যে ব্যক্তি অজুর পর এই দোয়া পরবে সেখানে আমি যদি ওটা আবার ইশারা করে বলি তার জন্য দলিলের দরকার যেটা একটু আগে বললাম দলিল ছাড়া কাজ করলেই ভুল তো যেটা যেতটুক যেভাবে ওটা অতটুক ওইভাবেই করতে হবে তো হাত ইশারা করার দলিল এটা সঠিক নয় বিধায় ওটার দরকার নেই ওজুর শেষে এই দোয়া পড়লেই হবে আর একটি ছোট্ট দোয়া আছে ওয়াজাদা তিরমিজি ইমাম তিরমিজি রহম্লা এই হাদিস যখন নিয়ে আসছেন তখন উনি আর একটু শব্দ অতিরিক্ত করেছেন সেটা হলো কি আল্লাহ এই শব্দটুকু আল্লাহ মিনাল মতিন এবং আমাকে পবিত্র অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে নাও পাক এবং পবিত্র ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নাও এই দোয়াও অজুর শেষে পড়া যেতে পারে তো এই হাদিসের সাথেই অজু সম্পর্কিত শেষ হয়ে যাচ্ছে এর পরের যেটা সামনে অধ্যায় আমাদের সামনে আসছে সেটা হল বাবু এই বিষয়ে প্রথম হাদিস যেটা আমাদের সামনে আসে সেটা হল আলাইহি। তিনি বলেন বলেছেন আজান দার মধ্যে কি ফজিলত এবং প্রথম কাতারে সলাৎ আদায় করার মধ্যে কি ফজিলত এটা যদি মানুষ জানতাম বলছেন তাহলে আজান দেওয়ার জন্য এবং প্রথম কাতারে দাঁড়ার জন্য মানুষের ভিতরে ঝগড়া শুরু হয়ে যেত এবং তাদেরকে মিটানোর জন্য লটারি করতে হতো দশজন চলে আসতো আমি আজান দিব সে বলছে আমিও দেবো ও বলছে আমিও দেবো ও আমিও দেবো কি করতে হতো তাহলে কে দিবে লটারি করা হোক যার নাম আসবে সে দিবে লাস্তাহামু আলি বলতো দি ঠিক আছে লটারি করেন তাছাড়া আমি দিতে দিব না আমি দিব প্রত্যেকেই যাবে আমি দিব সমাধানের জন্য লটারি করা ছাড়া কোনো উপায় ছিল না তবে এই লটারি ওই আমেরিকায় যাওয়ার দশ টাকা লটারির মতো নয় লটারি বলতে এটা যার নাম আসবে সে আসাম দিবে ওই জন্য আজকাল বহু পন্থায় আমাদের রিজিককে হারাম করার জন্য আমাদেরকে প্রলব দেওয়া হচ্ছে আমাদের সামনে কিছু মটিফাইড বা আমাদের সামনে কিছু নতুন নতুন আবিষ্কৃত কিছু পদ্ধতি আমাদের সামনে চালু করে দেওয়া হচ্ছে যেখানে আমরা ফায়দা দেখতেছি লাভ দেখতেছি কিন্তু ওই লাভের মধ্যে সুদ ঢুকে দিয়ে আমার আমল আকিদা সব নষ্ট করার জন্য এগুলি বহু রকম পায় আমাদের মুসলিম সমাজে আজকে চালু হয়ে গেছে তো এই ধরনের লটারি এগুলি চলবে না বা যেগুলি তাস অথবা এই ধরনের খেলা যেটা আমরা খেলি মানে চুক্তি করে যে যে জিতবে দুজনে ১০ টাকা করে ধরলেন দশ দশ বিশ টাকা তুমি পারলে তোমার বিশ আমি পারলে আমি বিশ এটাও হারাম কারণ একজনের লাভ আরেজনের লোকসান শরীয়তে এটা জাহেজ নেই কেউ পুরা লাভ ডবল লাভ আরো খাসারা। এইভাবে টাকার বিনিময় এভাবে জুয়া লাগিয়ে হারা এটা সম্পূর্ণ শরীয়তে হারাম তো যাই হোক যেহেতু লটারির কথা আসলো তাই আমি একটু ব্যাখ্যায় গেলাম তো এই লটারি বলতে ওই লটারি নয় এখানে বলতে হলো যে তাদের সিদ্ধান্তের জন্য একটা এই ধরনের পন্থা অবলম্বন করতে হবে তারপরে তারা সিদ্ধান্তে আসবে তো এই হাদিস দ্বারা যেটা বোঝা যাচ্ছে যে বহু ফজিলত কিন্তু মানুষেরা জানে না এবং বোঝে না আর মানুষ যদি জানত যে সলা ফত তারা জানতে পারতো তাহলে তারা তাড়াতাড়ি করার চেষ্টা করতো হুমা ওলাউ হাবুয়ান আর মানুষের যদি জানতো যে এশার সলাতে আর সকালের সলাতে কি লাভ আতা হুমা ও হাবুয়ান তারা সেই সলা আদায় করার জন্য আসত কি হামাগুড়ি দিয়ে আসতে পারলেও তারা আসতো যে বিষয়ে আল্লাহ নবী বেশি গুরুত্ব সেটাকে অনেক সময় এভাবে বর্ণনা করেছেন কিভাবে যেমন সৌম রোজা সম্পর্কে কি বলেছেন যে প্রত্যেক এফাজতের বদলা আছে আর রোজার বদলা বলে নেই দশ গুণ বিশ গুণ এক লাখ পাঁচ লাখ সব কিছু বলে নেই বলছেন আর সমলি রোজার বদলা কি আমি এক কথায় শেষ কত সেটা বলে নেই কত দিবে এটা আপনার এখলাস এবং আপনার করার যত বেশি আন্তরিকতার সাথে করবেন আল্লাহ তালা আপনাকে কত বেশি দিবে কত তার শেষ নেই ওসলাম রাজি আল্লাহ তালু তিনি বলেন রসুরস্লাম থেকে উনি বলতে শুনেছেন তিনি বলেন মো আজন যারা আজান দেয় আতুয়াল উন্নাসী আনা কিয়ম কেয়ামা কেয়ামতের দিনে সবচেয়ে উঁচু গদ্দান তাদের হবে গদার সবচেয়ে উঁচা হবে সবার চাইতে তারা উঁচা হবে এবং এই উঁচা দেখে বুঝতে হবে যে এরা কেন এরা মজিন আল্লাহ আকবার তো আর কিছু দরকারই নেই খালাস বলা হবে যে উঁচা উঁচা মানুষ আলাদা হয়ে যাও হয়ে গেল উঁচা তো গরদান আল্লাহ উঁচু করে দিবেন এটা তার বলেন তিনি তাকে বলেছেন বলছেন আমি তো দেখি তুমি ছাগল বেশি পছন্দ করো আর বনভূমি তুমি পছন্দ করো গ্রাম্য পরিবেশ বা যেখানে পাহাড় পর্বত জঙ্গল জঙ্গলকে তুমি বেশি পছন্দ করো বলছেন ফাইদা কুন্তাফি গানামিকা আউফি বা দিয়াকা তুমি যখন তোমার ছাগল নিয়ে থাকবা অথবা তুমি যখন জঙ্গলে থাকবা ফ সালাত এবং তুমি কি করো তুমি যখন আজান দিবা নামাজের জন্য তুমি উঁচু আওয়াজে আজান দিবা অর্থাৎ কোনো ব্যক্তি যদি একা কোথাও খেতে কাজ করে কোন জঙ্গলে কাজ করে কোন বকরি চড়াই নামাজের সময় হলে আজান দিতে হবে নামাজ পড়তে হবে তো আজানটি যখন দিবে তখন আওয়াজ উঁচু করে আজান দিবে কেন উঁচু আওয়াজ আজান দিব যেহেতু মুআ আওয়াজ যতদূর পর্যন্ত যায় যত মানুষ শোনে যত জিন শোনে যত জন্তু তার আওয়াজ শোনে কেয়ামতের দিন এই সবগুলি মাখলুক মুআ সাক্ষী দিবে সুবাহ বললেন স্বামী তুহরুল্লা সাল্লাম আবু সাইদ বলেন আমি আল্লাহ নবী সাল্লামকে এই হাদিস বলতে শুনেছি আমি এই ফজিলটা ওনার মুখ থেকে শুনেছি রহল বোখারি বুখারি রেওয়ায় তাহলে মুআজিন তার গরদান হবে উঁচু এবং তার জন্য এত বড় ফজিলত যে তার আওয়াজ যত দূর পর্যন্ত যাবে অত দূরের মখলুক তার জন্য দোয়া করবে তার জন্য সাক্ষী দিবে আয়াল্লাহ হ্যাঁ এই লোকটা আমাদেরকে ভালো কাজের আহ্বান দিয়েছে বলছেন হাইয়া আলসালাহ আসো সলাতের জন্য হাইয়া আল আলসালাহ আসো কামিয়াবির দিকে এই যে মানুষকে আহ্বান করেছে তো এই মাহমানের বড় ফজিলত এ সকল সাক্ষী দিবে আর একটা সেটা হলেই আল্লা নী বলছেন মান দাল্লা আলাহরিনুল ফাইল কেউ যদি কাউকে ভালো কথার আহ্বান করে ভালো কথা কেউ যদি কাউকে বলে তাহলে তার বলাতে যত মানুষ আমল করবে তার সমপরিমাণ স্বভাব ওই ব্যক্তিকে দেওয়া হবে যে তাকে বলেছে তাহলে মুআন সবাইকে ডাকলো সলাচের জন্য নামাজের জন্য আর সবাই এসে যখন সলাচ আদায় করলো তাহলে এই হাদিসের দৃষ্টিকোণ থেকে সে সবার স্বভাবের অধিকারী শেষ মোয়াজ্জিন হবে আরও এ বিষয়ে হাদিস ওর সামনে আসবে যে ক্রেয়ামতের দিন আল্লাহ পাক তার জন্য এই সকল মখলুক তাকে সাক্ষী দিবে তার জন্য সুপারিশ করবে তাহলে সবাই যদি তাকে ভালো বলে আমরা জানাজার উদ্যায় হাদিস শুনেছি যে আল্লাহ রুসালসাল্লাম তার সামনে দুজন ব্যক্তি জানাজা আসা হয়েছে একজনকে জিজ্ঞেস করছে লোকটা কেমন বলছে ভালো বলছে ওয়াজাবাত আর একটা জানাজা নিয়ে আসা হয়েছে বলছে লোকটা কেমন বলছে খারাপ বলছে ওয়াজাবাত বলছে দুটা ওয়াজাবাত মানে কি বলছে ওর জন্য জান্নাত অাজিব এর জন্য জাহান্ন অজিব কারণ তোমরা যাকে ভালো বলেছ আল্লাহ তাকে ভালো বলেই গণ্য করে নিয়েছে আর তোমরা যাকে খারাপ বলেছ আল্লাহ তাকে খারাপ বলেই গণ্য করেছে তাহলে মোয়াজিন সম্পর্কে যদি এতগুলি জিন মাকলুক ভালো বলে আল্লাহ কবুল করবে না কবুল করবে সোমবার শ্রোতাও দর্শক মণ্ডলে আমরা ফজিলতের অধ্যায় নিয়ে আলোচনা করে আসতেছিলাম ইতিমধ্যে আমরা অজু এবং আজান এবং কোরআন তেলাওয়াতের ফজিলত আমরা শুনি আসতেছিলাম তো এ বিষয়ে আরও আমাদের সামনে ফজিলতের অনেকগুলি আমল আছে হাদিস আছে যেটা আমরা পরবর্তী দর্শে আলোচনা নিয়ে আসবো সেই আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহরব্বুল আলমিন আমাদের সকলকে নেক আমল করার তৌফি দান করুন ও আখরুদাওয়ানা আলহামদুলিল্লাহ রবুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি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 BIC code, IBO BZB 22 चारो दिखे चल প্রচন্ড ধরে লন্ড জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয় পাঁচ সে করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র টিভি বাংলায় সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিতের প্রচার কালীমার আবেদন আজ রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস বাংলায়